মাহমুদ ইবনুর রাবি রজিয়াল্লাহ তাল্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কথা তার স্পষ্ট মনে আছে যে তাদের বাড়িতে রাখা একটি বালতির পানি নিয়ে নাবি সাল্লাহ আলাহ সাল্লাম কুল্লি করেছেন